আবু হুরাই রাহ রাহালন হতে এমনও বর্ণিত আছে যে রসুলুল্লাহ সাল্লাসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মুসল্লায় সারিবদ্ধভাবে দাঁড়ালেন এবং নাজাসের জন্য জানাজার সালাত আদায় করলেন আর তিনি চারবার তাকবিরও দিলেন